আলোচিত হবে পৃথিবীর গত পর্বে আমরা হুনাইনের যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম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 এর পেছনে বেশ কিছু কারণ নিয়ে আলিমরা আলোচনা করেছেন একটি কারণ হচ্ছে মুসলিমদের অতিরিক্ত আত্মবিশ্বাস এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল বারো হাজার যা আগের যে কোনো যুদ্ধের চাইতে বেশি তবে সংখ্যাধিক্ষ থাকলেও মুসলিমদের অস্ত্রশস্ত্রের যোগান যথেষ্ট ছিল না যে কারণে আমরা দেখি আল্লা রসুল্লাহ আলিউসলাম এই যুদ্ধের জন্য সফওয়ানিবেন ওমাইয়ার কাছ থেকে অস্ত্র ধার নিতে চেয়েছেন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 মুসলিমরা ময়দানে ফিরে এসে হামলা চালালে হেওয়াজিনের সৈন্যরা আর সংগঠিত হতে পারেনি তারা পিছু হরতে থাকে তাদের কেউ কেউ চলে যায় নাখলায় কেউ কেউ চলে যায় আওতাসে আল্লুর রসুলসাল্লু আলী আসসালাম এদেরকে ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন তিনি তার সেনাবাহিনীকে কয়েক ভাগে বিভক্ত করে বিভিন্ন দিকে পাঠান মূল অংশ রওনা হয় তাইফের উদ্দেশ্যে মালিক ইবেন আউফ আনসারি তার সৈনিকদের সহ সেখানে আশ্রয় নিয়ে তায়েফের দুর্গগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয় আরেকটি দল অগ্রসর হয় আওতাসের দিকে সেই দলে নেতৃত্বে ছিলেন আবু মুসা আল্লা শাহরি রাজাল আনহর চাচা আমির আল্লাহ শাহরি রাদাল এগুলো ছিল এক একটি সারিয়া আওতাসের অভিচানের এক পর্যায়ে আবু আমির হাঁটুতে আঘাত পান ভাতিজা আবু মুসা আলাহ শাহরি রাজ আনহু এসে জিজ্ঞেস করলেন চাচা যান কে আপনার উপর তীর ছুঁড়েছে আবু আমির ইশার মাধ্যমে এক লোককে দেখে বললেন ওই লোকটা আমার দিকে তীর মেরেছে আবু মুসা তার পিছু নিলেন আবু মুসাকে দেখে সেই লোকটা পালাতে লাগলো। আবু মুসা তাকে বলছিলেন লজ্জা হয় না তোর তুই কি লড়বি না পালাবি নাকি কি তোর মধ্যে কি পুরুষত্ব নেই কথাগুলো তার খুব গায়ে লাগলো অজ্ঞতা যুগ হলেও সে যুগে মানুষের মধ্যে আত্মমর্যাদা আর পৌরস ছিল সে লোকটা লড়াই করার জন্য ঘুরে দাঁড়াল আবু মুসা লড়াইয়ে তাকে হারিয়ে দিলেন এবং তাকে হত্যা করলেন এরপর আবু মুসা আল্লাহ আশারিরাজ আনহু তার চাচার দিকে ফিরে এলেন বললেন চাচা যান আমি আপনার আঘাতগারীকে হত্যা করেছি তিনি বললেন ঠিক আছে এবার তুমি আমার হাঁটু থেকে তীরটা বের করে দাও তীরটি বের করা হল কিন্তু এতে রক্তক্ষরণ আরও বেড়ে গেল আবু আমের মনে হলো তিনি হয়তো আর বাঁচবেন না আবু মুসাকে বললেন ভাতিজা তুমি নবিজিকে আমার সালাম জানাবে আর আমার মাগফিরাতের জন্য দোয়া করতে বলবে আবু মুসা আল্লাহ আসারিরাদ আনহু রসুল্লা সাল্ল আলিউসালের কাছে গিয়ে পুরো ঘটনাটি বললেন সব শুনে রসল্লা আলী আসলাম অজু করলেন তারপর দু হাত উঁচু করে দোয়া করলেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দা আবু আমিরকে ক্ষমা করো হে আল্লাহ তোমার প্রিয় বান্দা আবু আমিরের গুনাহগুলো মাফ করে দাও কেয়ামতের দিবসে তোমার মাখুলকের মধ্যে অনেক মানুষের ওপর তাকে শ্রেষ্ঠত্ব দান করো এটা ছিল একজন শহীদ মুজাহিদের জন্য আল্লাহ রসুলসালু আলী আসসালামের দোয়া এই দোয়া শুনে আবু মুসা আল্লাহআ আলী রদুল্লাহ আনহু অভিভূত হয়ে যান তিনি আল্লাহ রসুলকে তার নিজের জন্য দোয়া করার অনুরোধ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম তখন আবু মুসার জন্য দোয়া করলেন হে আল্লাহ আবদুল্লাহবেন কায়েস অর্থাৎ আবু মুসার গুনাহ মাফ করে দাও এবং কেয়ামত দিবসে তুমি তাকে সম্মানিত স্থানে প্রবেশ করাও আবু আমিরের জন্য আল্লাহ রসুল সাল্লাহু আলী আসসালাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়া একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ পাওয়া তা হচ্ছে কেয়ামত দিবসে উচ্চ মর্যাদা লাভ করা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 এই গুলতি যখন আঘাত হানত তখন দুর্গের ভেতরে ঠিক কোথায় আঘাত হানছে সেটা বোঝার উপায় ছিল না তখনকার দুর্গগুলো ছিল বিশাল দুর্গের দেয়ালে ভিতরে পুরো একটা শহর কাজেই এই গুলতিগুলো শহরের ভেতরে বাজার রাস্তা কিংবা ঘরবাড়ি যে কোনো স্থানে পতিত হবার সম্ভাবনা ছিল এই ধরনের হামলার কারণে কোলাচারাল ড্যামেজ বা অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকে যায় যেমন এই ধরনের হামলায়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 শাহি মুসলিমের জিহাদ অধ্যায় এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে ইমাম মুসলিম যেই পরিচ্ছেদের অধীনে এই হাদিসগুলো বর্ণনা করেছেন সেই পরিচ্ছেদের নাম হচ্ছে বাব জওয়াজি কতলিন নিসাই ওয়াসিবি ফিলবায়াতি মিন গাইরিত আহম্মুদ অর্থাৎ রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই শাহি মুসলিমে আছে সাহাবি মিন জাসমা রদেলহ আনহু থেকে বর্ণিত রসুল্ল সাল্লু আলী আসলামকে মুশ্রিকদের নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হল যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয় তখন রসল্লাহ সাল্লু আলী আসলাম বললেন হুম মিন অর্থাৎ তারাও তাদের অর্থাৎ মুশ্রিকদের অন্তর্ভুক্ত এই ব্যাপারে মুশ্রিক নারী ও শিশুদের ব্যাপারে হুকুম পুরুষদের মতোই প্রযোজ্য হবে তবে ইচ্ছাকৃতভাবে নিশানা করে জিহাদে গাফির নারী ও শিশু হত্যা করা যাবে না এটাই সাধারণ হুকুম আল্লা রসুল্লাহ আলী আসসালাম খুব কঠিনভাবে তাইফ অবরোধ করেন মিনজানিক ছোড়া সত্ত্বেও তাইফবাসী হাল ছেড়ে দেয়নি তাদের তীরন্দাজরা দেয়ালের উপর দাঁড়িয়ে তীর ছুটে যাচ্ছিলো আর তাদের তীরের আঘাতে অনেক মুসলিম আহত হচ্ছিলেন আমর এবেন ওমাইয়া দামারি রদুল্লা আনহু বলেন আমরা যখন ওখানে ক্যাম্প করলাম তখন কত যে তীর আমাদের উপর বর্ষিত হলো আল্লাহ জানেন তীরগুলোকে মনে হচ্ছিল আকাশের মধ্যে বঙ্গপাল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 তিনি একটি উঁচু জায়গায় বের করলেন যেখানে মুসলিম বাহিনী শত্রুদের তীর থেকে নিরাপদে থাকবে সেই জায়গাটিতে এখন একটি মসজিদ আছে যেটা নাম হচ্ছে এভেন আব্বাস মসজিদ সাহাবিরা তাদের অবরোধ আরও কার্যকর করার জন্য দ্য বাবা ব্যবহার করলেন এটা ছিল একটা কাঠের তৈরি কাঠামো এ ভেতরে কয়েকজন সাহাবিরাদুলিল্লা আনহুম প্রবেশ করতেন এটা তীরের আক্রমণ থেকে সুরক্ষা দিত এটাকে ব্যবহার করে তারা দেয়ালের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন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 এই গাছগুলো ছিল তাদের জীবিকা নির্বাহের মাধ্যম তখন তারা আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসালামকে আত্মীয়তা সম্পর্কে দোহাই দিয়ে অনুরোধ করেন যেন তিনি তাদের গাছ পোড়ানো বন্ধ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিউলাম তাদের অনুরোধ রাখেন শত্রুদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নবীজি সাল্লাহু আলিউসালাম আরও একটি কাজ করেন তিনি তাইফের দাসদের উদ্দেশ্যে ঘোষণা দেন যদি তারা দুর্গ ছেড়ে বের হয়ে আসে তাহলে তাদের স্বাধীন করে দেওয়া হবে এই ঘোষণা শুনে তেইশজন দাস বের হয়ে আসে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 ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকে আমরা ফিরে যাব এবার আর সাহাবিরা প্রতিবাদ করলেন না বরং তারা সেটাই চাচ্ছিলেন তাদের নিরবতা দেখে রসল সাল্লু আলিউসলাম কিছুই বললেন না হাসলেন শুধু তাইফ থেকে বের হয়ে এসে আল্লাহ রসুলসাল্লু আলিউসলাম বললেন তোমরা বলো আমরা প্রত্যাবর্তনকারী তহবাকারী ইবাদতকারী এবং রবের প্রশংসাকারী সাহাবিদেরকেও বললেন আপনি সাকিফদের বিরুদ্ধে তো আ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম সাকিফদের বিরুদ্ধে পদ না করে বরং তাদের হৃদয়তের জন্য দোয়া করলেন বললেন হে আল্লাহ সাকিফকে পদ দেখাও তাদের সত্যের পথে পরিচালিত করো আল্লা রসুল সাল্লু আলিউসালামের এই দোয়া কবুল হয়েছিল হিজড়ি নবমবর্ষে তারা নিজ থেকে এসে ইসলাম গ্রহণ করে তাইফ ছিল আরবদের বিরুদ্ধে সর্বশেষ গাজোয়া এই যুদ্ধের পর মুসলিমদের সামনে নতুন এক প্রতিপক্ষ দাঁড়ায় রোমান সাম্রাজ্য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 এই অভিযানে মুসলিম সেনাবাহিনীতে অনেক নতুন মুসলিম ছিল সবার তাওহাইদের সঠিক বুঝ ছিল না তারা রসল সাল্লাহ আলিউ আসলামকে অনুরোধ করল ইয়া রসল্লাহ আমাদেরকেও এরকম একটি গাস নির্ধারণ করে দিন যেমনটা মসজিদদের আছে রসল সাল্লু আলিহলাম বললেন আল্লাহু আকবার তোমরা এমন এক কথা বলছো যা মূসার জাতি মূসাকে বলেছিল তারা বলেছিল হে মূসা তাদের যেমন উপাস্য আছে আমাদের জন্য তেমনি উপাস্য নির্ধারণ করে দাও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 তারা ইসলামের ব্যাপারে প্রচণ্ড হিনমন্যতায় ভোগে তাই চোখ বন্ধ করে অন্যদের অনুসরণ করে অনুকরণ করে তবে বন ইসরায়েলের সাথে মুসলিমদের পার্থক্য হল বন ইসরায়েল জাতির পথভ্রষ্টতা ছিল ব্যাপক তাদের ভালর চাইতে খারাপটাই ছিল প্রকট এই কারণে তাদের পুরো দিনই একসময় বিকৃত হয়ে হারিয়ে যায় কিন্তু নবী মোহাম্মদ সাল্লু আলাইসলামের উন্মতে কিছু লোক ভ্রান্ত পথে পা বাড়াবে কিন্তু সব সময় কিছু হকপন্থী বান্তা থাকবে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 যে আল্লাহর রাস্তায় একটা তীর ছড়ে সে একটা দাস আজাদ করার পুরস্কার লাভ করবে তীরের হাদেশটি তাইফের অবরোধের সাথে সম্পর্কিত হলেও আধুনিক যুগের জিহাদে তীরের সমতুল্য অস্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবার আমরা আলোচনা করব হুনাইনের যুদ্ধ থেকে প্রাপ্ত গণিমত নিয়ে রসল্ল সাল্ল আলিহাস্লাম হুনাইনের যুদ্ধে প্রাপ্ত সম্পদ দিয়েছিলেন কোরাইশ আরব গোত্রগুলোকে অন্যান্য যুদ্ধের সাথে পার্থক্য হলো হুনাইনের গিমতের পরিমাণ ছিল অনেক অনেক বেশি এই যুদ্ধে হাওয়াজদিনের নেতা মালিক এবেন আওফ ও তার সৈনিকেরা স্ত্রী সন্তান পশুপাল সব কিছু নিয়েই যুদ্ধে এসেছিল আর সে সবই মুসলিমরা গনিমত হিসেবে লাভ করে রসল্ল সালু আলী আসলাম কোরাইশ গতফান এবং তামিম গোত্রের নেতাদের বিপুল পরিমাণ গণিমতের সম্পদ দেন প্রত্যেক নেতা একশটি করে উঠ পায় কোরআশদের মধ্যে থেকে আবু সুফিয়ান সোহাইল এ বেন আমার হাকিম এ হিজাম সাফওয়ান এ বেন এবং আল আকরা এ হাবিস ওয়াইনা এ হিসান আল হিজারি মুআবিয়া এবেন আবু সুফিয়ান ইয়াজিদ এবেন আবু সুফিয়ান কাছে আদি প্রমুখ অনেক গণিমত পান কেউ কেউ একশো কেউ কেউ দুইশো কেউ কেউ তিনশো উটো পান বনুসুলাইম গোচর প্রধান আব্বাস এবং মির্দাসকেও অনেক সম্পদ দেওয়া হয় শুধু বাকি রইলেন আনসার সাহাবিগন তাদেরকে রসল সাল আলি ওয়াসলাম কিছুই দিলেন না বিপদের সময় যেই লোকগুলো পালিয়ে গিয়েছিল আল্লাহর রসুল সাল্লাহ আলী আসলাম তাদেরকে দু হাত ভরে দিলেন অথচ যারা সামনে থেকে যুদ্ধ করেছে তাদের হাত খালি পড়ে রইল স্বাভাবিকভাবেই আনসারদের কেউ কেউ এতে মনক্ষণ্ন হন বিশেষ করে তরুণ আনসাররা বিষয়টা সহজভাবে নিতে পারল না কেউ কেউ বলল আল্লা রসুলকে আল্লাহ ক্ষমা করুন আমাদের তলোয়ার এখনও রক্তে ভেজা অথচ তিনি ক্রয়েসদের এত কিছু দিলেন আর আমাদের কিছুই দিলেন না আনসারদের নেতা সাবেন ওবাদার রাদ আনহো রসল্লা সাল আলি আসলামের কাছে গিয়ে বিষয়টা খুলে বললেন বললেন ইয়া রসল্লাহ আনসাররা আপনার গণিমত বন্টনে দুঃখ পেয়েছে আপনি নিজের কম আরব গোত্রদের অনেক বেশি পরিমাণে গনিমত দিয়েছেন কিন্তু আনসাররা তো কিছুই পেল না রসল্লা সাল্লাহু আলী আসলাম বললেন এই বন্টনের ব্যাপারে তোমার কী মত সদ এবেন ওবাদার রাদিল্লা আনহো বললেন রসলুল্লাহ আমি তো আনসারদেরই একজন সায়দেব ওবায়দার আদিল্লা আনহো এভাবে খুব আদবের সাথে নিজের অনুভূতির কথাও ব্যক্ত করলেন তখন রসল সাল্লিম সব আনসারদেরকে ডাকলেন সেই বৈঠকে অল্প কিছু মহাজির সাহাবিও ছিলেন বাকিদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি এটা ছিল রসল সাল্লাহ আলী আসলাম এবং আনসারদের একান্ত কথোপকথন রসুল্লাহ সাল্লু আলিউসলাম সবার সামনে দাঁড়িয়ে তার বক্তব্য শুরু করলেন বক্তব্য শুরুতে আল্লাহ সুভানুয়া তাল প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে अल्लाह रसुल्ला आलहीसलम तर कथा शुरू कर भाईरा तुम्हारे एमन एक अवस्था आसानी जो तुमरा छे पथभ्रष्ट और आल्लाहारमे तुम्हारा पद देखान तुमरा छे दरिद्र आल्ला तुम्हारे सम्पद दिए तुम्हारे परस्पर शत्रु आल्लाहारमे तुम्हारे अंतर के जुड़े दिए बोलोस सत्य नए हाँ अल्लाह रसुल ए सब ही सत्य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 একজন মানুষের জন্য কাফির হওয়ার চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে কিন্তু আল্লাহ তাল নবী মোহাম্মদ সাল্লু আলী আসসালামকে তাদের কাছে পাঠানোর মাধ্যমে তাদেরকে পথ দেখালেন এটা ছিল আনসারদের সবচাইতে বড় অর্জন সবচাইতে বড় বড়ো পাওয়া হৃদায়তের সাথে পৃথিবীর কোনো সম্পদের তুলনা চলে না এজন্যই আমরা যে দোয়াটি সবচেয়ে বেশি করি তা হচ্ছে হৃদায়তের দোয়া ইহদিনা সিরাওতল মুস্তাকিম সুরাফাতেহা সে আয়াত আমাদেরকে সরল পথ দেখান আল্লাহ শুধু আনসারদের হৃদায়ত দিয়েছেন তা নয় বরং তার রাসুলের মাধ্যমে তাদেরকে সম্পদশালী বানিয়েছেন মদিনার অর্থনীতি ছিল কৃষি নির্ভর কৃষিনির্ভর রাসল সাল্লি ওয়াসালামের আগমনের পর একের পর এক যুদ্ধে এই কৃষি ভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল কিন্তু জিহাদ ফি সাবিল্লাহ থেকে প্রাপ্ত গণিমতের মাধ্যমে আনসাররা ধনী হয়েছিলেন আনসারদের প্রতি আল্লাহ তাল্লাহার আরেকটি বড় অনুগ্রহ হচ্ছে তাদের ঐক্য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 যতক্ষণ না তিনি আমার চোখে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ থেকে সবচাইতে ভালোবাসার পাত্রে পরিণত হলেন এই প্রসঙ্গে মোহাম্মদ আল গজালি রহেমাহুল্লাহ এক চমৎকার মন্তব্য করেছেন তিনি বলেছেন কিছু লোক সত্যের দিকে ধাবিত হয় পেটের চাহিদায় সত্যান্নেষী মন দিয়ে নয় গবাদি পশুদের যেমন করে এক গুচ্ছ পাতা দেখিয়ে গোলাঘরের দিকে টেনে আনা হয় তেমনি কিছু লোককে সত্যের দিকে ধাবিত করতে চাইলে কিছু প্রলোভন দেখানোর প্রয়োজন পড়ে এভেন কে ইম রহেমাহুল্লাহ বলেছেন ইসলামের হেফাজত এবং কাফিরদের অনিষ্ট থেকে মুসলিমদের রক্ষা করার জন্য শত্রু বা ন মুসলিমদেরকে অর্থ করি দেয়া অনুমোদিত এবং কখনো কখনো আবশ্যক হতে পারে তাদের অর্থ করে দিলে হয়তো মুসলিমরা কিছুটা কম পাবে কিন্তু তা সত্ত্বেও কাফিরদের অনিষ্ট থেকে নিরাপদ থাকাটা অধিকতর গুরুত্বপূর্ণ আল্ল রসুল জানতেন কাকে কতটুকু দিতে হয় অথবা কাকে না দিলেও চলে যেমন তিনি আল আকরা ও ওয়াইনাকে প্রথমে একশোটা করে উঠ দিলেন কিন্তু আব্বাস এবং মিরদাসকে দেন ৫০ টি উট। আব্বাসও ছিল অন্যদের মতো গোত্র প্রধান স্বভাবতই সে মনক্ষুণ্ণ হল ব্যাপারটিকে কেন্দ্র করে সে একটি কবিতা আবৃত্তি করে কবিতার ভাষায় সে বলছিল যে সে কম পেয়েছে অথচ তার পূর্বপরষেরাও অন্য গোত্রগুলোর মতোই লড়াই করে এসেছে কবিতার কথাগুলো আল্লাহ রসলের কানে আসে কবিতা শুনে তিনি বললেন ওর জিহ্বা কেটে ফেল নবিজের কথা শুনে কিছু লোক ভাবল তিনি আক্ষরিক অর্থেই আব্বাসের জিব্বা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন আসলে রসল্লা সাল্ল আলী আসালাম আব্বাসকে আরও পঞ্চাশটা উঠ দেবার কথা বলেছিলেন যাতে তার মুখ বন্ধ হয় সফওয়ানি বেন ওমাইয়াকে তিন দফায় একশো করে উঠ দেয়া হয়েছিল হাকিম ইবেন হিজামকে দেয়া হয়েছিল দুইশো উঠ আবু সুফিয়ান তার দুই ছেলে মুয়াবিয়া এবং ইয়াজিদ রদুল্লাহ আনহু তাদের প্রত্যেককে দেয়া হয়েছিল একশো উঠ আর ছয় কেজি রূপা বলে রাখা ভালো ইয়াজিদ নামে আমরা যাকে চিনি সে হচ্ছে মোয়াবিয়া রদুল্লাহ আনহুর ছেলে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 আল্লাহ তাদের যা দিয়েছেন তা নিয়ে তারা সন্তুষ্ট আমর তাগলিব তাদের একজন এই কথা আমরিন তাকলিবের মন ভরিয়ে দিল তিনি বললেন আল্লাহ শপথ রসল্ল সাল্লি আসলামের এই কথাগুলোকে আমি লাল উটের চেয়ে বেশি পছন্দ করলাম সে যুগে আরবে লাল উঠ মানে হলো বর্তমানের মার্সিরিজ বেঞ্চ আমর বোঝালেন যদি সমস্ত পৃথিবী পরিপূর্ণ করে লাল উঠ দেয়া হয় তবু তার চাইতে মহানবী সাল্ল আলি আসলাম তাকে যেভাবে সম্মানিত করলেন সেটাই তার কাছে অনেক বেশি দামি এভাবেই রসল সাল্লু আলিউলাম সাফওয়ানকে গণিমত দেওয়ার মাধ্যমে তার ভালোবাসা আদায় করলেন আর অন্যদিকে আমার এবং তাকলিবকে না দেয়ার মাধ্যমে তার চেয়েও বেশি ভালোবাসা পেলেন সফওয়ানের কাছে গণিমতাই ছিল কাঙ্ক্ষিত কিন্তু আমার জন্য রসলার কাছ থেকে ই মানের স্বীকৃতিটাই বড় রসুল্লাহ সাল্লু আলি ওয়া সিরাতের দিকে তাকালে দেখা যায় কাকে কি বলতে হবে কার সাথে কেমন আচরণ করলে লাভ হবে এসবের ব্যবস্থাপনায় রসুল্লা সাল্লু আলী আসলাম ছিলেন অত্যন্ত দক্ষ আল্লাহ সুভানুয় তালা তাকে মানুষের মন জয় করার জন্য এই বিশেষ ক্ষমতাটি দান করেছিলেন এর মাধ্যমে তিনি মুসলিমদের একটা অভিন্ন উম্মা হিসেবে গড়ে তুলতে পেরেছেন আল্লাহ তালা বলেন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 আল্লাহ তালাই এদের মাঝে প্রীতি সঞ্চার করেছেন সুরাটি আল্লা রসুল্লাহ আলী ওয়াসলাম বিভিন্ন গোত্রে নেতাদের মন জয় করার চেষ্টা করেছেন তবে এর মানে এই নয় যে মুসলিমরা কাফিরদের ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যেন তেনভাবে যে কোনো পন্থা গ্রহণ করবে এখনকার সময়ে দিন ইসলামকে কাটছাট আর নিজেদের পরিচয় বিকিয়ে হলেও কিছু মুসলিম কাফিরদের খুশি করার চেষ্টা করছে আজকে ইসলামের প্রকাশ্য শত্রু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 আর ইহুদি কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের পথ অনুসরণ করেন সুরাবাকারা আয়াত একশো বিশ যে লোকগুলোর মন জয় করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আগে তিনি প্রায় ২০ বছর মতাদর্শিক ও সামরিক যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেছেন ঠাসা করেছেন সর্বশান্ত করে ছেড়েছেন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 দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে তারা কাফিরদের সাথে জিহাদ করার চাইতে মুসলিমদের সাথে যুদ্ধ করাকে অধিক প্রাধান্য দেয় খারিজদের আকিদা একটা ব্যাপক বিষয় আমরা খুব সংক্ষেপে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছি যেই কারণে খারিজিদের প্রসঙ্গ আসলো তা হলো খারিজদের উৎপত্তি বা মূল শেখড়ের খোঁজ করলে তার সন্ধান মেলে হুনায়নের যুদ্ধের পরের একটি ঘটনায় এ সময় বেশ কিছু বেদৈন গোত্র মুসলিমদের সংস্পর্শে আসে বেদৈনদের আচার অন্যদের মতো নয় তারা বেশ রুক্ষ এক মনোভাব এবং সব কিছুকে খুব সরলীকরণ করে দেখে রাগঢাক না রেখে যে কোনো কিছু বলে ফেলে যেমন হুনাইনের যুদ্ধের পর এক বেদুইন আল্লু রসুল্লাহু আলি আসলামের কাছে গণিমতের সম্পদ চাইতে আসলো। তখনও গণিমতের ভাগাভাগি হয়নি আল্লুর রসুল্লাহু আলি আসসালাম তাকে বললেন সুসংবাদ নাও কিন্তু সে বেদুইন খুব অস্থির হয়ে উঠল সে বারবার বিরক্তি প্রকাশ করতে লাগল রসুল্লা সাল্লি আসলামের সাথে একজন সাহাবি এমন আচরণ করছেন ভাবাই যায় না কিন্তু এই বেদুইনরা ভদ্রতা বা শিষ্টাচারের কোনো তোয়াক্কা করতো না তেমন আরও একটি ঘটনা ঘটায় বন তামিম গোত্রের জুল খোয়াইসিরাহ নামের এক বেদুইন রসুল্লাহ সাল্লু আলী আসসালাম হুনাইনের যুদ্ধের পর কিছু নেতাদের বেশি সম্পদিয়েছিলেন যা আমরা আগেই উল্লেখ করেছি কিছু মানুষকে বেশি পেতে দেখে এই বেদুইনরা ক্ষেপে যায় জুল খোয়াইসিরা তখন রসুল্ল সাল্লু আলী আসলামকে বলল এ মোহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো রসলুল্লাহ কাউকে কম কাউকে বেশি দিচ্ছিলেন এটা তার পছন্দ হয়নি তাই সে আল্লাহ রসুলকে ন্যায় বিচার শিক্ষা দিতে চলে এসেছিল রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বললেন জমিনের সমস্ত মানুষের ওপরে আল্লাহ আমাকে বিশ্বাস করেন আমি যদি ন্যায় বিচার না করি তবে আর কে করবে অমর ইবনাল খতাবাহ আনহু স্বভাবতই খুব খেপে গেলেন বললেন ইয়া রসুল্লাহ আপনি অনুমতি দিন আমি এর গড়দানটা উড়িয়ে দেই রসল্লা সাল্লু আলী আসলাম বললেন ওকে ছেড়ে দাও এমন আরও অনেক লোক তুমি দেখবে তাদের সলাতে তুলনায় তোমার সলাাত কিছুই না তাদের সিয়ামের তুলনায় তোমার স্যাম কিছুই না তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার নিচ দিয়ে নামবে না তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর লক্ষ্যভেদ করে বেরিয়ে যায় এখানে রসল সাল্লু আলী আসসালাম এই জাতীয় চরমপন্থী লোকদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন তুলনাটা এমন যে একজন শক্তিশালী তীরন্দাস যখন খুব জোরে তীর নিক্ষেপ করে তখন তা লক্ষ্যে আঘাত করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায় তীরন্দাস বুঝতেই পারে না আদৌ লক্ষ্যভেদ করেছে কিনা এই লোকগুলোর অবস্থা সেই তীরের মতো তারা ইসলাম থেকে এত দ্রুতগতিতে বেরিয়ে যাবে যেভাবে করে তীরদাজের তীর লক্ষ্যভেদ করে বেরিয়ে যায় এই লোকগুলো সালাত আদায় করবে সিয়াম পালন করবে এবং এদের ইবাদত ও আমল বাহ্যিক দৃষ্টিতে খুব নজর কাড়া হবে এমনকি সাহাবিদের আমল তাদের ধারে কাছে যাবে না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 অথচ এগুলো ইসলামের হুকুম জানিয়ে নিয়ে কোনো দ্বিমত ছিল না কাজেই চরমপন্থী উগ্রপন্থী এই ধরনের শব্দগুলো শুনলে আমাদের বুঝতে হবে কে এই শব্দগুলো ব্যবহার করছে এবং এর মাধ্যমে সে কী বোঝাচ্ছে আলি রদেল্লা আনহর খিলাফতের যুগে খারিজিদের উত্থানের সময় একটা নির্মম ঘটনা ঘটে বিখ্যাত সাহাবে খাব্বা বিবেন আর রাদেল্লাহ আনহর ছেলে আবদুল্লাহ বিন খাব র আনহু তার স্ত্রী সন্তানকে নিয়ে বের হয়েছেন পথেমধ্যে খারিজিদা তার পথরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। তার উত্তর খারেজিদের পছন্দ না হয় তারা তাকে নিশংসভাবে হত্যা করে তার গর্ভবতী স্ত্রীকে মেরে পেট কেটে বাচ্চা বের করে ফেলে তার কিছু পরেই তারা খ্রিস্টানদের কিছু সম্পদ লুট করল কিন্তু যখনই শুনল সেগুলো খ্রিস্টানদের সেগুলো তারা সাথে সাথে ফেরত দিয়ে দিল আবদুল্লাহ বিন খাবকে হত্যা করার পরেই আলী বিন আবিতালি মরাদুল্লাহ আনহো খারেজিদের সাথে যুদ্ধ শুরু করেন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 হুসাইন এবেন আলী রোদেল্লো আনহু আবদুল্লা এবেন জুবাই রদল্ আনহুর মতো সাহাবিরা জালিম শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যুদ্ধ করেছিলেন বর্তমানে যে কোনো প্রকার জিহাদকে চরম পন্থা হিসেবে তকমা দেওয়ার একটা রেওয়াজ চালু হয়েছে যা নিঃসন্দেহে উম্মার জন্য বিভ্রান্তিকর এবার আমরা আলোচনা করব হাওয়াজিন গোত্রের ইসলাম গ্রহণ নিয়ে হুনাইনের যুদ্ধে হাওয়াজিন গোত্র নারী শিশু সম্পদ সব কিছু হারায় এসব নিয়েই তারা যুদ্ধক্ষেত্রে এসেছিল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 এবং অনুরোধ করল যেন তাদের সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেয়া হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিউসলাম বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করলেন কিন্তু যেহেতু তিনি ইতোমধ্যেই সব কিছু বন্টন করে দিয়েছেন তাই সেগুলো মুসলিমদের থেকে ফেরত নেওয়া সম্ভব ছিল না কিন্তু আল্লাহ রসুল চাচ্ছিলেন তাদেরকে যতটুকু সম্ভব ফিরিয়ে দিতে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোনটা চাও আমাকে বলো তোমাদের পরিবার নাকি সম্পদ কোনটা ফিরে পেতে তোমরা আগ্রহী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 আমাদের পরিবার পরিজনকে আমাদের কাছে ফিরিয়ে দিতে তোমরা যখন এই অনুরোধ করবে তখন আমার ও বন মোতালিবের হাতে যা আছে তোমাদের কাছে ফিরিয়ে দেব এবং বাকিদেরকেও তাই করতে বলব জোহরের ওখ্যে আল্লা রসুল সাল্লু আলি ওসাল্লাম মসজিদে সালাত আদায় করলেন সালাতের পর হাওয়াজিনে ন মুসলিমরা উঠে দাঁড়িয়ে আল্লা রসুলের কথা মতো ওপরের কথাগুলো বললেন এরপর রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম মুসলিমদের উদ্দেশ্যে বললেন তোমাদের ভাইয়েরা অনুতপ্ত হয়ে ফিরে এসেছে তারা ইসলাম গ্রহণ করেছে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 একই কথা বলল বনুসুলাইমের নেতা আব্বাস এবং দাস কিন্তু তার গোত্রের লোকেরা দাঁড়িয়ে বলল কিন্তু আমরা আল্লাহ রসুলকে আমাদের সব গণিমত ফিরিয়ে দিতে চাই আব্বাস রেগে গিয়ে বলল তোমরা আমাকে অপমান করলে আল্লাহ রসুল খুব করে চাচ্ছিলেন হাওয়াজিনের নারী শিশুরা যেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে কিন্তু যখন দেখলেন কিছু লোক তাদের গণিমত ফিরিয়ে দিতে চাইছে না তখন তিনি প্রস্তাব দিলেন ঠিক আছে তোমরা যারা গণিমত ছেড়ে দিতে চাইছ না তাদেরকে বলছি তোমরা যদি এইবার গরিমত ছেড়ে দাও তাহলে পরবর্তী জিহাদে তোমাদের ছয় গুণ করে বাড়িয়ে দেয়া হবে অন্য একটি বর্ণনা অনুসারে আল্লু রসুল তাদেরকে এর বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা দেন এই কথা শুনে সবাই তাদের গরিমত ছেড়ে দেয় এভাবেই রসল সাল্লু আলী আসলামের চমৎকার ব্যবস্থাপনায় হাওয়াজিন গোটের নারী শিশুরা তাদের গোত্রে ফিরে গেল আর অর্থসম্পদ মুসলিমদের কাছে থেকে গেল মুসলিমদের প্রত্যেকে পেয়েছিল ৪০টি করে ভেড়া মালিক ইবিন আউফকে বলা হল তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার সম্পত্তি আর পরিবার তো হবেই তার সাথে আরও একশো ওঠ তোমাকে দেয়া হবে এই খবর শুনে মালিক ইবেন আউফ তাইফ থেকে চলে এসে ইসলাম গ্রহণ করলো আল্লা রসুল তার কথা মতো সব কিছু ফিরিয়ে দিলেন এবং মালিককে সেই এলাকার গভর্নর হিসেবে নিয়োগ দিলেন মালিক ইবেন আউফ মহাখুশি হয়ে আল্লা রসুল সাল্লাহু আলী আসলামের প্রশংসায় কবিতাও লিখে ফেলল শুধু তাই নয় সে স্বতঃস্ফর্ত ভাবে নিজেই একটি বাহিনী গঠন করে তাইফ অবরোধ করল যেই লোকটি কিছুদিন আগেও রসুলুল্লাহ সাল্লু আলি আসসালামের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিছিল সে এখন রসল সাল্লি আসলামের পক্ষ হয়ে জিহাদ শুরু করল যাদের সে কিছুদিন আগে রসুল্লাহ সাল্লু আলি আসলামের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করেছিল এখন সে তাদেরই বিরুদ্ধে জিহাদ শুরু করল এভাবেই রসুল্লাহ সাল্লু আলী আসসালাম ইসলামের ঘোর সূত্রদেরও মন জয় করেন সবশেষে ওরুয়া আইবেন মাসুদ রদুলিল্লা আনহর ইসলাম গ্রহণের ঘটনা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 وصل الله على سيدنا محمد وعلى آله وآصحابه واسلام الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رايندروس ميديا الرونانو پوجكشنبو كه جانتے وزيت کرون www.raindropsmedia.org او ثبا فیس www.facebook.com slash raindrops media او يوتيوب www.youtube.com slash org 2